আল্লাহাম তো সালাম আল্লাহ কুরআন মিনিটের ভিডিও সিরিজ লেসেন থেকে আজকে লেসন পর্যন্ত আমরা এমন আট ত্রিশটি শব্দ শিখেছি যা কুরআনে প্রায় চোদ্দ হাজার বার এসেছে আউ রুবিল্লাহি যার অর্থ আমি আশ্রয় চাই আল্লাহর নিকট মিনাশাই তন এর রজিম যার অর্থ বিতাড়িত শয়তান থেকে বিসমিল্ল্য যার অর্থ শুরু করছি আল্লাহর নাম নিয়ে আর রহম্যান রহিম যার অর্থ যিনি পরম করুণামায় ও অসীম দয়ালু আল্হামদুলিল্লাহি যার অর্থ সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা তো শুধু আল্লাহর জন্য রব্বিল আলম যার অর্থ যিনি জগৎসমূহের প্রতিপালক আর রহম্যান রহিম যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু মৌমিদ্দিন যার অর্থ যিনি প্রতিদান দিবসের মালিক ইয়া কেনা আবুদু শুধু তোমারই আমরা ইবাদত করি যার অর্থ শুধু তোমারই কাছে আমরা সাহায্য চাই যার অর্থ আমাদেরকে দেখিয়ে দিন সেই পটটি যেটা সোজা ও সরল সের লেজি যার অর্থ সেই পটটি যাদের আন আল হিম যার অর্থ তুমি অনুগ্রহ বর্ষিত করেছ তাদের উপরিল তাদের পথ নয় যাদের উপর তোমার ক্রোধ আপতিত হয়েছে ওয়ালা দিন এবং নয় তাদের পথ যারা হয়েছে পথ ভ্রষ্ট এবার আসুন আমাদের বারোটি অভ্যাস নিয়ে আলোচনা করি আউজুবল্লাহি মিনে শীত রজিম শয়তানের ক্ষতি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে সে আমাদের সব থেকে বড় শত্রু বিসমিল্লাহি সবকিছু শুরু করব আল্লাহর নাম নিয়ে আর রহম্যান রহিম আল্লাহ সম্পর্কে সময় ভালো চিন্তা করব আল্লাহ সম্পর্কে থিংকিং আল্লাহর ও কৃতজ্ঞতা আমরা আদায় করব রব্বিল আলমিন আমাদের মনের গভীর থেকে আল্লাহর প্রশংসা করব আর রহমান এর অন্যদের প্রতি দয়া দেখাবো। তাহলে সব থেকে দয়াময় ও সব থেকে দয়ালু আল্লাহ আমাদের উপর দয়া দেখাবেন মনে রাখতে হবে একদিন আমাদের সব কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। ইয়া একমাত্র আল্লাহরই আমরা ইবাদত করি এটাই আমাদের জীবনে একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য ওয়া ইয়া কেন স্তাই একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে দোয়া করতে হবে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে তিনি খুশি হন নেবি সাল্লাহসাল্লামের দোয়া গুলো আমাদেরকে শিখতে হবে ইহেদিনা সেরত আল মুস্তাকিম সব কাজের মধ্যে আল্লাহর কাছে হেদায়তের জন্য দোয়া করতে হবে অনুসরণ করতে হবে গক এবং আদর্শ থেকে বেঁচে থাকতে হবে তাহলে আজকে পর্যন্তই পরবর্তী পর্ব দেখার অনুরোধ রইল আসসালাম আলাইকুম আহমতুল্লাহ